ইসলাম কি ইসলাম শরীয়তের হুকুম গুলি পালন হইল সবচেয়ে বড় কি আর সবচেয়ে ইসলাম হুকুম গুলি রে পালন করা এটা হলো কি ইসলাম আর আল্লাহর হুকুম গুলি নষ্ট করা এর নাম হলো কি এফসাদ ইসলাহ একটা বিপরীত শব্দ এফসাদ মানে কি করা ধ্বংস করা বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তি সৃষ্টি করা অশান্তি সৃষ্টি ধ্বংস বিশৃঙ্খলা অমান্য করার মধ্যে আর আল্লাহর হুকুম গুলি পালন এটা হইলো সংশোধন এটা হলো শান্তি বজায় এটা হইলো শৃঙ্খলা রক্ষা যে আল্লাহর হুকুমের বাইরে এটা দিয়ে আবার আসলা হয় কিভাবে না ফরমানি দিয়া বা আল্লাহ হুকুমের বাইরের জিনিস দিয়া আল্লাহর হুকুমের বহির্ভূত জিনিস হতে পারে দাউদ জালুতকে হত্যা করেছে দাউদ একজন সম্মানিত নবী তিনি জালুতকে হত্যা করেছেন তাহলে যে সমস্ত ব্যক্তিরা বলে যে হত্যা মানুষ হত্যা এটা মহাপাপ মহাপ নির্বিচারে বলে ফেলে কোনো ব্যতিক্রম ছাড়াই তারা এখানে কি বলবে যে আল্লাহ তালার একজন সম্মানিত নবী কি করলেন হত্যা করলেন এই হত্যাটা কি পাপ নাই নত্যা হইলো সংশোধন সংশোধন এই হত্যাটাই হলো সংশোধন হত্যা করা এটা নবীদের সানের পরিপন্থী হ্যাঁ অলি বুজুর্গদের সানের পরিপন্থী হবে হ্যাঁ যেই অলি বুজুর্গরা মনে করে যে আমাদের ওলায়াত আমাদের বুজুর্গীর পরিপন্থী হলো হত্যা এই দেখি আল্লাহর অলি না শয়তানের উলি যে অলি মনে করে যে তার সানের পরিপন্থী হত্যা করা আল্লাহ না হত্যা করা হত্যা করা। তার সানের কি করিপন্থী তার মর্যাদা পরিপন্থী তাইলে সে কার না। আল্লাহর উলি না সে কার শয়তানের অলি কারণ শয়তানের অলির সানের পরিপন্থী হবে আল্লাহর শত্রুদেরকে কি করা হত্যা করা আল্লাহ হবে না কারণ আল্লাহর ওই সানের পরিপন্থী না আল্লাহ হত্যা করা আল্লাহর উলির সানের পরিপন্থী হবে আমার জাদার পরিপন্থী হবে না বলছেন বিষয়টা কত নবী এমন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে অনেক আল্লাহ আল্লাগন নবী এমন রয়েছেন ছিলেন যাদের সাথে মিলে যুদ্ধ করেছে কারা অনেক আল্লাহ আলাগন তাহলে যুদ্ধ করা এটা নবীদের একটা কাজ ছিল अल्लाह वाला देखा कि नबी दे मर्जदार विपरीत मन करा अल्लाह वाला दे मर्यादार विपरीत मने की दुर्मूर्खता देखें कें जगन्धर मूर्खता লোকদেরকে একজনের দ্বারা অপরজনকে প্রতিহত না করতেন দফ্লাহি যদি আল্লাহর পক্ষ থেকে প্রতিহত ব্যবস্থা না হতো একের দ্বারা আলামিন কিন্তু আল্লাহ রব আলমিন জগৎ বাসীর উপর বড় অনুগ্রহকারী দুজুলিন বড় অনুগ্রহকারী আল্লা রবুল আলমিনের সেই বড় অনুগ্রহের ফল হলো যে আল্লাহ রব আলমিন পৃথিবীবাসীরেক দল দিয়ে কি করেছেন প্রতিহত করেছেন এলে এই প্রতিহতটা যদি না থাকতো তাহলে পৃথিবী কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত অশান্ত হয়ে যেত যা বসবাসের অন্ন হয়ে যেত তাহলে পৃথিবীর অস্তিত্বের জন্য প্রতিহত ব্যবস্থাটা এটা কি অপরিহার্য পৃথিবী বসবাসের উপযোগী থাকা এটা আর জন্য প্রতিহত পৃথিবী শান্তিময় থাকা এটা এর জন্য প্রতিহত ব্যবস্থাটা অপরিহার্য যেখানে পৃথিবীর অস্তিত্বের জন্য প্রতিহত ব্যবস্থা অপরিহার্য সেখানে পৃথিবীর মধ্যে আল্লা রায় পূর্ব থেকে চলে এসেছে পৃথিবী যে বিদ্যমান আছে পৃথিবীর মধ্যে যে বসবাস চলতেছে এটা কিসের বদলতে আল্লাহ পাখির অনুগ্রহে পরস্পরের একজনের দ্বারা আরেকজনের কে প্রতিহত করার মাধ্যমে কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত যেহেতু পৃথিবী আসে ধ্বংস হয় নাই তাহলে বোঝা গেছে প্রতিহত ব্যবস্থা কি ছিল হ্যাঁ প্রতিহত ব্যবস্থার ধং বা পদ্ধতি বা এর বিধানের পূর্ণতা এটা কি ছিল বিভিন্ন সময় বিভিন্ন ছিল এটা ছাড়া পৃথিবী কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এলে প্রতিহত ব্যবস্থা থাকা এটা কি ধ্বংস না এটা রক্ষা প্রতিহত ব্যবস্থাটা এটা রক্ষা এই জন্যই পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সব রাষ্ট্রের জন্যই প্রতি রক্ষা ব্যবস্থা কি আছে প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কোন রাষ্ট্র টিকতে পারে কেউ কল্পনাও কি করে না ছোট ছোট রাষ্ট্রগুলিও প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া নিজের টিকে থাকা নিজের সমৃদ্ধ হওয়া এটা চিন্তা করতে পারে না তাহলে ইসলামের মতো মহান আদর্শ আদর্শের শত্রু হইল লক্ষ লক্ষ কোটি কোটি কোটি কোটি মানুষ না ইসলামের আদর্শের শত্রু সেই আদর্শ রক্ষা পাবে প্রতিহত ব্যবস্থা ছাড়া হ্যাঁ কেমনি কল্পনা করা যায় আর ওই আদর্শের জন্য কোটি কোটি মানুষ কি আছে शत्रु आईमोद प्रकाश जेहदरबी पक्षग्रह प्रकाश जन आल्ला तो खाले आल्ला अनुग्रह प्रकाश ही যদি আল্লাহ রব আলমিন লোকদেরকে একের দ্বারা অপরকে প্রতিহত না করতেন সব নির্জন এবং মসজিদ যেখানে বেশি বেশি আল্লাহ রব আলিনের নাম স্মরণ করা হয় সেগুলো সুরান আর অবশ্যই আল্লাহ রব আলমিন সাহায্য করবেন তাকে যে আল্লাহকে সাহায্য করবে নিশ্চয় আল্লাহ রবীন্দিন শক্তিশালী পরাক্রমশীল দেখেন এখানে আল্লাহ রবাহ আলমিন পরিষ্কার বলেই দিয়েছেন আগে তো বলেছেন যে পৃথিবীর সুরক্ষা এটা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হয়ে এসেছে এটা আল্লাহ রব আলমিনের একটা অনুগ্রহ আর এখানে বলেছেন পৃথিবীর স্থিত আল্লাহ রব আলিনের আবাদতের যেই ব্যবস্থাগুলো ছিল সেইগুলির সুরক্ষা হয়েছে কি দিয়ে প্রতিহত ব্যবস্থা দিয়েই আল্লাহবাক বলে দিয়েছেন যে ব্যবস্থা যদি না থাকতো সুগে এই আবাদত খানা গুলো যেগুলো আপন আপন যুগে কি ছিল ঠিক ছিল এগুলি কি থাকতো না বাকি থাকতো না লাহুদ্দিমাত কি করে দেওয়া হতো ধসিয়ে দেওয়া হতো লাহুদ্দিমাতের অর্থ কি ধসিয়ে দেওয়া হতো সওয়ামী বিয়া বর্তমানে বাকি থাকতো না অস্তিত্ব এগুলো থাকতো না তো সেগুলি অস্তিত্ব রক্ষা পেয়েছে কিসের মাধ্যমে প্রতিহত ব্যবস্থার মাধ্যমে এখানে দেখেন মাসজিদের উল্লেখ করা হয়েছে যে মসজিদ शिष्ट थी थो मदे साथना मस्जिदे बसि बस आल्लाके नाम स्मण कर অর্থাৎ মসজিদে নামাজ হয় মসজিদে তিলাবাত প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কি হবে না থাকবে না অস্তিত্ব তার টিকবে না এই মসজিদের অস্তিত্ব টিকার জন্য মসজিদ আবার থাকার জন্য জরুরি কি প্রতিহত ব্যবস্থা না শুধু মসজিদের নামাজ মসজিদের মসজিদের মধ্যে তালিম এটা এটা মসজিদকে রাখবে বলতেছেন। আল্লাহের এই কর্মকাণ্ডগুলো থাকা কর্মকাণ্ড ধ্বংস হয়ে যেতে পারে মসজিদ বিলীন হয়ে যেতে পারে মসজিদ শেষ হয়ে যেতে পারে বাস্তবের ইতিহাসও দেখেন বোখারা সমরকন্দের সেই দিনী প্রতিষ্ঠান কি হয়ে গেছে নিশ্চিহ্ন হয়ে যায়নি কিসের কারণে গ বের হয়েছে তারা বিভিন্ন ধরনের কারণ কি করতেছে বাইর করতেছে একজন মানুষ মরে পরে আছে রাস্তার মধ্যে এই মানুষটা সবাই দেখতেছে মরা এখন সে যে মরা এটা কি কারণে এই মানুষটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন আছে সে এখন চোখে দেখে না দেখে এই লোকটা কানে শুনে এ লোকটা কথা বলতে পারে এই লোকটা হাঁটতে পারে এখন এই লোকটা মরা কেন এমন একজনে বলতেছে কি এই লোকটা মরাই জন্য যে সে কি কথা পারে না কথা বলতে পারে না এই জন্য লোকটাকে মৃত বলা হচ্ছে এই লোকটা মৃত কেন কারণ সে কথা বলতে পারে না কারণ জিন্দা থাকলে তো কি বলতে পারতো কথা বলতে পারতো আরেকজনে এই লোকটা মরা এই জন্য যে চোখে দেখে না জিন্দা থাকলে তো কি দেখত চোখে দেখতো এই জন্য লোকটা কি মরা আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে কথা শুনে না জিন্দা থাকলে তো কথা কি করতো শুনতো আরেকজনে বলে এই লোকটা মরা এই জন্য যে সে হাঁটে না উল্লেখ করছে আর তাদের কারণ গুলি এক পর্যায়ে বাস্তবের সাথে মিলেও দলিলটা মিলেও যে আসলে যদি মরানা হইতো তাইলে সে চোখে দেখতো এই দিছে চোখে দেখে না এই কারণে কি মরা তো এই জন্য এই বিভিন্ন কারণ বর্ণনা করতেছে কি না থাকা এখন বোহারা সমরকন্দে এই সমস্ত আবাদ জাগাগুলো অনাবাদ হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আবাদ পৃথিবী অনাবাদ হয়ে যাবে আবাদ পৃথিবী বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে আবাদ আবাদের বন্দি কি स्थान गुनाध हो जाए धसा जाना थकले प्रतिहत व्यवस्था ना थकले आल्लाक पर दीच प्रतिहत व्यवस्था ना थकले गए निश्चिन्ह हो जाए अस्तित्वीन হয়ে যায় তাহলে ওগুলি যখন অস্তিত্বীন হয়েছে অবশ্যই সেখানে কোন কারণটা বাস্তবায়ন থাকা। এই কারণে দাওয়াত ছিল না ওখানে আরেক দল বলবে ওখানে জিজ্ঞেস ছিল না আরেকজন আরেক দল বলবে ওখানে তালিম ছিল না আরেক দল বলবে ওখানে আমাদের মত পিরসাপ ছিল না আরেকজন বলবে আমাদের মতো ওই সময় ওখানে কি ছিল না ওয়াজি ছিল না আরে সেইগুলি তো অস্তিত্বীন হয়েছে কি না থাকা থাকা, মূল কারণ হলো প্রতিহত ব্যবস্থা না থাকা প্রতিহত ব্যবস্থার মধ্যে শৈথিল্য আসছে প্রতিহত ব্যবস্থাটাকে তারা গুরুত্ব দেয় নাই এইজন্য অন্যান্য জিনিসগুলি কি পায় নাই রক্ষা পায় নাই বুঝাচ্ছি এটা আল্লাহ রব আলামিনের বলে দেওয়া কারণ যে পৃথিবীর না থাকার কারণে কারণে। আসমর হাত ছাড়া হয়েছে কেন প্রতিহত ব্যবস্থা না থাকার কারণে এরপরে আরও বিভিন্ন অঞ্চলের মধ্যে ইসলামী পিছিল হুকুমত ছিল সেইগুলি পুফুরি হুকুমতে রূপান্তরিত হয়েছে কেন আল্লাহর পথে যুদ্ধ না থাকার কারণে দিনের পথে প্রতিহত ব্যবস্থাটা ব্যবহার করার ব্যবহার না করার কারণে ব্যবহার করে নাই এই কারণে তাহলে দিন টিকে থাকার জন্য দিনের জন্য প্রতিহত ব্যবস্থাটাকে কি অপরিহার্য যেই পরিমাণ প্রতিহত ব্যবস্থার মধ্যে শৈতিল্য আসবে সেই পরিমাণ দিনের মধ্যে কে এসে যাবে হাতমুন এবং ধ্বংস এবং পতন কি চলে আসবে হাদম মানে কি ধসে যাওয়া কতন হয়ে যাওয়া যে পরিমাণ প্রতিহত পারবে না দিন যেহেতু ভালো এটা যেহেতু টিকে থাকা কাম্য তাহলে তার জন্য প্রতিহত ব্যবস্থাটাও কি অপরিহার্য কেউ যদি দিনকে ভালোবাসে আর প্রতিহত ব্যবস্থা কে ঘৃণা করে সেটাকে গ্রহণ না করে তার চেয়ে বলদ আর হয় না আল্লা মসজিদে তার পতন হয়ে যাবে যদি কি না থাকে ব্যবস্থা না থাকে কত পর আল্লাহ রব আহমিন বলতেছেন বলে আল্লাহ রব আলামিন সাহায্য করবেন যে আল্লাহকে সাহায্য করবে যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাকে সাহায্য করবে আল্লাহ রব আলিন কে বন্দা সাহায্য করবে কিভাবে পুরানি করিমের অন্য আয়তের মধ্যে আল্লাহ রব আলিন বলেছেন ও আং জাল হাদিদ ফি হাসুম ও रसुल के ना देखे सहा रसुले सहा करबुल लुहार मध्य লোহার মধ্যে লাগলো লুহা অর্থ হলো অস্ত্র কারণ যত অস্ত্র আছে কি দিয়ে বানায় লোহা বানায় লোহারই বিভিন্ন উন্নত জাত উন্নত প্রকার সব গুলো আসলে মূলত কি হাদি अर्थ इस लुहा अस्त्र एर माध्यम आल्ला, आल्ला रसुल के किए करा जाए এখন কে সাহায্য করে এটা আল্লাহ কি করবেন দেখবেন পরীক্ষা করবেন যে এটা এটা আমাকে সাহায্য করা লোহা লোহার মাধ্যমে যদি আল্লাহ রব আলমিনকে কেমন সাহায্য করে তাহলে সে আল্লাহরে কি করলো সাহায্য করলো কারণ আল্লাহবা বলেছেন যে আমি লোহা অবতীর্ণ করেছি আমাকে কে সাহায্য করে এটা দেখব বলে তাহলে লুহা ব্যবহার করে যদি আল্লাহকে সাহায্য করে তাহলে আল্লাহ রবীন্দিনের স্বীকৃত ব্যবস্থায় আল্লাহকে কি করলো সাহায্য করলো এই সাহায্যটাকে আল্লাহ আলমিন আল্লাহকে সাহায্য করে সাহায্য বলে গনে নিয়েছেন এই সাহায্যটাকে আল্লাহ কি করে কি হিসাবে গুনছেন যে এটা আমাকে সাহায্য করা তাহলে আমাকে কি করা সাহায্য করা এখন লুহা যে ব্যবহার করলো আল্লাহ তালার দিনের জন্য से आल्लामी करलो सहा कर आल्ला पकते सहा सहा कर आल्ला जो सहा पर करते के के पेपार पेपार लुहा करा आल्ला नुसरत पवार बी लुहा करा लुहा व्यवहार कर ले निश्चित अल्लाह पाखिर की पाव जाए नुसरत पावा কারণ আল্লাহকে কি করা হয় নুসরত করা হয় আর আল্লাহকে নুসরত করা হলে আল্লাহ কি করবেন নুসরত করবেন এখন যারা আল্লাহ করার বিরোধিতা আমার দিনের জন্য যদি লোহা ব্যবহার করা হয় তাহলে এটা আমাকে কি করা হলো সাহায্য করা হলো এটা না আয়াতের ভাষ্য এখন যারা লোহার মাধ্যমে আল্লাহ রব আলিনের দিনকে আল্লাহকে সাহায্য করার বিরোধিতা করতেছে তারা ধ্বংস করতেছে তারা আবার আল্লাহর নুসরতের আশা করে কি করবে লাইনে আল্লাহর নুসরত আসবে বলে আল্লাহ পাক সরাসরি উল্লেখ করে দিয়েছেন সেই লাইনের বিরোধিতা করেছে বুঝেছেন বিষয়টা ইন্দ নাজির এখানে একটা সংশয় দেখা দিতে পারে যে আল্লাহ রব আলিনকে সাহায্য করার প্রয়োজন কি বন্দার আল্লাহ কি দুর্বল না না আল্লাহ রবিন বন্দাকে সাহায্যের জন্য আহ্বান করেছেন আল্লাহ কারণে না দুর্বলতা কারণে না ইন্দুন আল্লাহ কি নিশ্চয়ই শক্তিশালী আল্লাহ নিশ্চয়ই শক্তিশালী সুতরাং আল্লাহকে সাহায্য করা এটা আসলে মূলত আল্লাহকে সাহায্য করা না বরং আল্লাহ থেকে সাহায্য পাওয়ার একটা ব্যবস্থা আজিজ আল্লাহ তালা পরমশীল আল্লাহ তালা কি আছে ম আছে ক্ষমতা আছে আল্লাহকে সাহায্য করতে হয় না কিন্তু আল্লাহর দুর্বলতার জন্য নজ্লাহ হাসিরের মাঠে আল্লাহ রব আলমিন বলবেন এই বন্দা আমি ক্ষুদার্ত হয়ে তোমার কাছে গিয়েছিলাম তুমি আমাকে খাবার দাওনি আসলে কি আল্লাহ রবুল্লা হয়ে গিয়েছেন না আল্লাহর বন্দা অভাবি হয়েছে দুর্বলতার জন্য না বরং আল্লাহর শক্তি পাওয়ার জন্য নিজের সাথে এই ব্যবস্থাটা আল্লাহ রবুল আলমিন কি করেছেন গিয়েছেন তাহলে আমরা যে বলি যে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন আমাদের এখানে করার কিছু নাই কিছু করার জন্য সেই দায়িত্বগুলো গুলো পালন করলেই আল্লাহ রবুল আলমিন কি করে দিবেন হেফাজত আমাদের জন্য হেফাজত করে দিবেন আমাদের নিজেদের মধ্যে আল্লাহর দিনকে সুরক্ষিত পেতে হলে এই সুরক্ষার ব্যবস্থাটা আমাদের কি করতে হবে গ্রহণ করতে হবে